الن أَو حَن إلَكَكَمَاأَ حَنَ إِ نُح وََّبينَ م بَ وَأَ حَن إ عِبَضَهم وَإساعين وَإسحافَ وَيَعقُوبَ وَ الأسبَطِ وَعسَ وَعوبَ وَيونُوس وَيون وَأَتَيْنَا آدَاوُ جَزَرًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا نَمَّا قَصَصُهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رسولا مباشرين وموذرين لئلا يكون للناس على الله حجته بعد رسول وكان الله عزيزا حكيما لين <تصفيق> ربس ধারাবাহিক ভাবে পূর্ববর্তী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ এবং স্মরণ করুন দাউদ এবং সুলাইমানকে যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিলেন তাতে রাত্রিগালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল এবং তাদের বিজার আমার সামনে ছিল আমার সম্মুখে ছিল ঘটনাটি ছিল দুইজন ব্যক্তি সম্পর্কে যারা ছিল একে অপরের প্রতিবেশী একজন ব্যক্তি ছিল কৃষক তার ছিল কৃষি খামার আরেকজন সে ছিল রাখাল তার ছিল বেশ কিছু ছাগল এবং ভেড়া এক রাতের ঘটনা ভেড়ার মালিক তার খোয়ার বা দরজা বন্ধ করতে ভুলে গেল ফলে গভীর রাতে ভেড়াগুলো বের হয়ে আসলো এবং ইচ্ছামতো সেই কৃষকের জমিতে ঘুরে বেড়ালো ফসল নষ্ট করল ইত্যাদি ইচ্ছা মতো ফসল ভক্ষণ করল প্রচুর ফসল নষ্ট হল পরদিন সকালে কৃষক উঠে যখন দেখলো ফসলের এই অবস্থা সে দাউদুল্লাহ হিসেবে কারণ যেহেতু সে ভেড়াগুলোকে ঠিক দেখে রাখতে পারেনি কাজেই এই ক্ষতির দায়ভার বহন করা তার উপরে পৌঁছাবে কাজেই দাউদামের রায় ছিল কৃষকের পক্ষে যে তার ফসলের ক্ষতিপূরণ হিসেবে ভেড়াগুলোর মালিকানা সে লাভ করবে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 এটাই হচ্ছে প্রকৃত ইনসাফ এবং তিনি আগের রায়কে সংশোধন করে এটাকেই ঘোষণা করলেন আল্লাহ এ প্রসঙ্গে কোরআনে বলেন অতঃপর আমি সুলাইমানকে সে ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম সুতরাং বিচার হচ্ছে এমন একটা বিষয় যেখানে শুধুমাত্র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 দান করেছেন আলাহ সহ কোরআনে নিজেই এটা স্পষ্ট করে বলেছেন আমি তাদের উভয়কে দাউদ এবং সুলাইমানকে প্রজ্ঞা এবং জ্ঞান ইলম এবং হিকমা দান করেছিলাম কাজে আলাহ সাময়কে ন্যায় বিচারের সামর্থ্য দিয়েছেন তবে পার্থক্য এটাই ঘটলো যে ওই বিশেষ পরিস্থিতিটিকে উপলব্ধি করার ক্ষমতা ওই সময় আল্লাহ সুহামতাল্লাহ সুলাইমান আল্লাহ সাল্লামকেই প্রদান করেছেন কিন্তু এটা বলা যাবে না যে দাউদুল্লাহামের রায় বে ইনসাফ পূর্ণ বা ইনসাফি ছিল না এরকম নয় বরং সুলাইম্লামের শিক্ষককে ছিলেন সুলাইম্লামের শিক্ষক তো ছিলেন তার পিতা দাউদুল্লা তার পিতা এক একদিকে নবী এবং তিনি হচ্ছেন সুলাইমানকে তিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন সুলাইম দাউদুল্লাহ দিনের জ্ঞান সরিয়া জ্ঞান লাভ করেছেন হয়তো কখনো কখনো তিনি পিতার থেকেও বেশি ভালো রায় দিতেন কিন্তু আল্লাহ সাত তালা কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন উভয়কে তিনি সরিয়ার সঠিক জ্ঞান এবং আইন প্রয়োগ করার যে সামর্থ্য হিক্মা এটা দান করেছেন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 কেউ কেউ একে অপরের থেকে বিচারের ক্ষমতায় ভালো ছিলেন উদাহরণস্বরূপে আমরা বলতে পারি তিনি কাজী বা ন্যায় বিচারক হিসেবে ছিলেন এবং বিচারক হিসেবেও নিয়োগ দিয়েছিলেন আরেকটি বিচারের কথা এখন আমরা জানবো দাউদামের কাছে আরেকটি বিচার এসেছিল যেটা আমরা সহি দেখতে পাই এবং ঘটনাটি ঘটেছিল দুইজন মহিলা সম্পর্কে তারা পেশায় ছিল মেষপালক এবং তারা দুইজনেই ছিল মা দুই মহিলা দুই সন্তানকে নিয়ে সমবয়সী দুই সন্তানকে নিয়ে আর মেশের সেই পাল এটা নিয়ে বের হল এরপর তারা নিজেদের বাচ্চাকে এক স্থানে রেখে কাজে ব্যস্ত হয়ে গেল হয়তো বা তারা কোনো বিষয় কথা বলছিল অথবা যে কোনো কাজে ব্যস্ত ছিল অমনোযোগী ছিল বাচ্চাদের প্রতি এরকম সময় একটি নেকড়ে এসে শিশুদের একজনকে খেয়ে ফেলল যখন তারা ফিরে এসে দেখল দুই শিশুর একজন নিহত হয়েছে দুই মাই জীবিত শিশুকে নিজের সন্তান বলে দাবি করতে শুরু করলো এবং এটা নিয়ে তাদের মধ্যে একেবারে যুদ্ধ দ্বন্দ্ব গেল কেউই ছাত্রী রাজি না প্রত্যেকেই বলতেছে জীবিত শিশু এটা আমার বাচ্চা কাজে কোন ধরনের মীমাংসে পৌঁছাতে না পেরে তারা দাউদুল্লাহামের কাছে বিচারের জন্য আসলো দাউদুল্লাহ সাল্লাম উভয়ের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং রায় দিলেন এটা মহিলাদের মধ্যে যে বড় বয়োজ্যেষ্ঠ বাচ্চাটি সেই পাবে রায় হয়ে গেল আদালত থেকে যখন তারা বের হয়ে আসছেন আবার আগের মতো সুলামুল্লাহিস্লাম তাদের কাছে শুনলেন ঘটনা সম্পর্কে এবং বিচারের রায় কি হয়েছে জানতে চাইলেন তারা জানালেন বললেন কি রায় এসছে সুলাইমান ইসলাম বললেন বাচ্চাটিকে আমার কাছে দাও আর একটা ছুরি নিয়ে আসো মহিলারা আশ্চর্য হয়ে গেল ছুরি দিয়ে আপনি কি করবেন সুলাইমান বললেন যেহেতু তোমরা উভয়ই দুইজনের শিশুকে নিজের সন্তান বলে দাবি করো এবং কোনো মীমাংসায় বোঝাতে পারছো না কাজেই আমি ছুরি দিয়ে বাচ্চাকে দুই টুকরা করব তোমাদের প্রত্যেককে একটা একটা করে টুকরা ধরিয়ে দিব ঘটনার আকস্মিকতায় যেভাবে সুলাইমান আলা সাল্লাম ছুরি আনতে বললেন এবং এই বিষয়টা মনে হচ্ছিল যেমন তিনি এখনই করবেন কনিষ্ঠ মহিলাটি চিৎকার করে উঠল এবং অনুরোধ করে বলল না না এমন কাজ কখনো করবেন না সে প্রয়োজনে সেই মুহূর্তে বলতে শুরু করল বাচ্চা আমার না বাচ্চা বড়জনকেই দেন কিন্তু তবু যেন বাচ্চাকে আপনি না ক্ষতি করেন সুলাইমান আলাইসালাম বাচ্চাটিকে ছুরি দিয়ে কাটার কথা বলে তিনি মহিলাদেরকে চমকি দিতে যাচ্ছিলেন তাদেরকে ভয় পাইয়ে দিতে যাচ্ছিলেন এবং এর মাধ্যমে তিনি যাচাই করে নিলেন কে প্রকৃতমা মা কারণ তিনি জানতেন প্রকৃত মা কখনোই সন্তানের মৃত্যু যাতনা সহ্য করতে পারবে না সন্তানের বিরোধয এটা কখনো সে সহ্য করতে পারবে না যে কোনো মূল্যে সে চাইবে সন্তানকে বাঁচাতে কাজে দেখলেন যে ছোটজন বয়সে যিনি তিনি কেঁদে উঠেছেন এবং প্রয়োজনে অন্য মহিলার কাছে বাচ্চাকে ছেড়ে দিতে চাচ্ছেন এরপরেও চাইছেন বাচ্চার জীবন বাঁচুক তখন তিনি বুঝতে পারলেন এই মহিলাই হচ্ছে বাচ্চার প্রকৃতমা কাজেই কাজে রায় হয়ে গেল তিনি ছোট মহিলাটিকে বাচ্চাটিকে দিয়ে দিলেন আল্লাহ কুরানে বলেছেন দাউদের উত্তরাধিকারী হয়েছে বা ওয়ারিশ হয়েছে বলেছেন সুলাইমান এবং দাউদ উভয়কেই প্রজ্ঞাদান করেছে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 পড়াশোনায় ভালো ফল হলে নিজের অধ্যয়নকে বা পরিশ্রমকে আমরা কৃতিত্ব দিই অথচ প্রকৃত বাস্তবতা হচ্ছে যে কোনো ব্যাপারে আমাদের সাফল্যের সত্যিকার কারণ হচ্ছে আল্লাহ সু মহাম্মতাল্লাহ রহমত এবং মেহরবানি আল্লাহর অনুগ্রহ আল্লাহর দেওয়ার সুযোগ এবং সক্ষমতা তাও ফিক আল্লা সুহাম্মাল্লা চেয়েছেন বলেই আমি সাফল্য পাই আল্লাহ মহম্মতা আল্লাহ তাও ফিক দেন বলেই আমি কঠোর পরিশ্রম করতে পারি তিনি ইচ্ছা করলে আমাদেরকে কোনো একটি রোগে আক্রান্ত করে দিতে পারতেন তখন শত ইচ্ছা থাকা সত্ত্বেও পরিশ্রম করা আমাদের পক্ষে সম্ভব হতো না সাফল্য পাওয়া সম্ভব হতো না কাজেই জ্ঞান বলুন অর্থ বলুন স্বাস্থ্য বলুন সম্পদ যায় বলুন না কেন সব কিছুই আল্লাহ সুহামত আল্লাহর দান তার দয়া এবং মেহরবাণী আমরা যদি দাউদ এবং সুলেমান আলাইসলাম উভয়ের দিকে তাকাই আমরা দেখতে পাবো তাদের সময়ে তাদের থেকে জ্ঞানী কেউ ছিলেন না বা তাদের থেকে প্রজ্ঞাবান আর কেউ ছিলেন না কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ তিনি কি বলছেন তিনি বলছেন তিনি দাউদ এবং সুলাইমান আলাইসলামকে এগুলো দান করেছেন প্রজ্ঞা দান করেছেন ইলম দান করেছেন এবং তারাও আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লা দুজন সম্মানিত নবী তারাও এই কৃতিত্বকে আল্লাহ সুহাম তাল্লার দিকে আরোপ করেছেন কখনো বলেননি এগুলো আমাদের অর্জন বরং তারা শকর প্রকাশ করেছেন তারা বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে মনোনীত করেছেন আমাদেরকে নির্বাচিত করেছেন এভাবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমস্ত কাজে শকর এবং সবর কৃতজ্ঞতা এবং এটা অনেক বড় একটা ইবাদত ইমাম ইবনুল কাইম রাহিম তার একটি বই আছে যার বাংলা অনুবাদ আমরা বলতে পারি এই দুটি হচ্ছে শিরোনাম বইয়ের সকর শকর এবং সবর এবং ইংরেজিতে এই বইটি অনলাইনে পাওয়া যায় পেশেন্স অ্যান্ড গ্র্যাটিউড ইমাম ইবনুল কাইম রাহিমাউল্লাহ তিনি কৃতজ্ঞতা এবং সবর এই দুইটিকে পাখির দুটি দানার সঙ্গে তুলনা করেছেন সবর অনেক বড় একটি ইবাদত তেমনিভাবে সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করাও মুমিনের জীবনে এই দুটি বিষয়ে গুরুত্ব অনেক বেশি একদম প্রকৃত মমিনের জীবনে যখন ভালো কিছু ঘটে তখন তিনি আল্লাহর কাছে এর জন্য সুক্রিয়া আদায় করেন আবার যখন কষ্টকর কোনো বিষয় আসে তখন তিনি এর জন্য সবর করেন ধৈর্য ধারণ করেন সুলাইম আল্লাহ সালাম উত্তরাধিকারের সূত্রে তিনি নৌওয়াতকে লাভ করলেন এবং রাজত্ব পেলেন যেটা দাউদ আল্লাহ সাল্লামের ছিল তিনিও পিতার্নে একটি সুবিশাল সাম্রাজ্যের অধিকারী হলেন কিন্তু কখনো তিনি এগুলো অর্জন করা বা ধরে রাখা বা এই দুই বিষয়গুলোর পেছনে ছোটেননি রাজত্ব অর্থ ইত্যাদির পেছনে তিনি ইত্যাদির পেছনে তিনি ছোটেননি বরং তিনি কাজ করে গেছেন আজীবন আল্লাহ সুহাম্মাল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সুহাম্মাল্লাহ যেভাবে এর আগে আমরা আলোচনা করেছি দাউদ আলাহিসকে বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করেছেন ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাহিসাল্লামকে আল্লাহ সুহাম্মাল্লাহ কিছু পরীক্ষা করলেন আল্লাহ সুহামতাল্লাহ পুরানি একটি ঘটনা আমাদের সামনে বর্ণনা করে বলছেন বিলাসি যখন তার সামনে অপরান্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো। তখন সে বলল আমি তো আমার রবে স্মরণে বিস্তৃত হয়ে সম্পদের ভালোবাসায় মুগ্ধ হয়ে পড়েছি সম্পদের মহব্বতি মুগ্ধ হয়ে পড়েছি কি সূর্যও ডুবে গেছে এগুলোকে আমার কাছে ফিরিয়ে আন অতঃপর সে তাদের পা এবং গলদেশে হাত দিয়ে আঘাত করতে থাকলো বা হাত বোলাতে থাকল সে তাদের পা এবং গলদেশে হাত চালাতে লাগল ঘটনা ছিল এরকম যে সুলাইম তার যে ঘোরা যেগুলোকে যুদ্ধে ব্যবহার করা হয় জিহাদে ব্যবহার করা হয় সেগুলোকে তার সামনে প্রদর্শনী করা হচ্ছিল দেখানো হচ্ছিল এবং তিনি নিবি নিবিড় মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছিলেন ঘোড়াগুলোকে দেখছিলেন এমনকি বিকালবেলা আসরের বাক্ত পার হয়ে গেল আসরের শরৎ আদায়ের কথা তিনি ভুলে গেলেন সূর্য অস্ত গিয়ে মাগ্রীবের সময় চলে আসলে তখন তার স্মরণ হল তিনি বলে উঠলেন হাই অফসোস আমি তো আমার রবের স্মরণে বিস্মৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি এমনকি সূর্যও ডুবে গেছে পরবর্তী আয়তে বলা হয়েছে অতঃপর সুলাইমান ঘোরাগুলিকে ডেকে পাঠালেন এবং তাদের পা এবং কাজের উপরে হাত চালাতে লাগলেন এখন এখানে আমরা এটাকে অনুবাদ করেছি যে তাদের পা এবং কাজের উপরে হাত চালাতে লাগলেন কোথাও কোথাও অনুবাদ করা হয়েছে হাত দিয়ে আঘাত করলেন কোথাও অনুবাদ হয়েছে হাত বোলাতে থাকলেন ইত্যাদি কারণ এই বিষয়টি স্পষ্ট নয়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 কারণ এই ঘোরাগুলোর দিকে মনোযোগ দিতে গিয়ে তার সবাদ ছুটে গেছে কাজেই তিনি ঘোরাগুলোর পা এবং ঘাড় বিচ্ছিন্ন করলেন কেটে ফেললেন কিন্তু ইমাম ইভেন জাবির আর তাবারি তিনি মতামতকে গ্রহণ করেননি কারণ ঘোরাগুলো তো এই অপরাধের জন্য কোনো দোষ করেনি আবার প্রথম অভিমতে ক্ষেত্রে যদি আমরা দেই ঘোরাগুলোর উপরে হাত বুলিয়ে দেওয়া এর অর্থ কি কাজেই দুই মতের মধ্যে প্রথম মতটাকেই অধিক গ্রহণযোগ্য বলে মনে হয় যদিও বা কোনটাকে একেবারে নিশ্চিত বলে গ্রহণ করার কোনো সুযোগ নেই তবে যেহেতু কুরআনে আমরা বিষয়টিকে বর্ণনা করা হয়েছে অবশ্যই এটাকে আমাদের নিশ্চিত বলে বিশ্বাস করতে হবে শুধুমাত্র প্রমাণ বহির্ভূত কোনো মতামতকে আমরা সেভাবে বিশ্বাস করতে পারি না যেভাবে কুরআনের আয়াতকে বিশ্বাস করতে পারি বরং ঘটনাটির মূল কথা হচ্ছে এটাই যে সাইদিনা সুলাইমুল আল্লাহ ইসলামকে পরীক্ষা করা হল আল্লাহর পক্ষ থেকে এবং পরীক্ষায় তিনি দেখা গেল যে আসুর সালাত আদায় করতে ভুলে গেলেন পরবর্তীতে মাগ্রীবের সময়ে তার এই বিষয়টি স্মরণ হল একই রকম একটি পরীক্ষা সুল্লাহ সাল্লাহ ইসলামকেও করা হয়েছিল একটি যুদ্ধে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 এবং এই হুকুম তারা হাদিসের এই ঘটনার আলোকেই বের করেছেন আল্লাহ সুহামত আল্লাহ সুলাইমানকে আরো একটি পরীক্ষায় ফেলেন আল্লাহামত আল্লাহ কুরআ বলছেন আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহ অতঃপর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 কিন্তু তিনি ইনসা আল্লাহ এই কথাটি বলতে ভুলে গেলেন সে সময় তার সহকারী বা কাছে থাকা এক ব্যক্তি তিনি বললেন ইনশা আল্লাহ কিন্তু সুলাইমান আল্লাহিসাম ইনশা আল্লাহ বলেননি বলতে ভুলে যান অতঃপর যখন তিনি তার সকল স্ত্রীর সাথেই শয্যা গেলেন কিন্তু তারা কেউই গর্ভধারণ করলেন না একজন ব্যতিক্রম আর তিনি প্রসব করলেন অপরিণত মৃত সন্তান যেটাকে আলো সুমাতলাহ বলছেন যে আমি সিংহাসন রেখে দিলাম একটি নিষ্প্রাণ দেহ এটা ছিল সুলাইমান আলাহিসামের প্রতি একটি পরীক্ষা আল্লা সুহামতাল্লাহ এভাবে সুলাইমানকে পরীক্ষা করলেন সুতরাং ইনশা আল্লাহ বলার এই পরীক্ষাটা আল্লাহ এমনভাবে নিলেন যেন পরবর্তীতে যা কিছু করা হয় সেগুলো ক্ষেত্রে অবশ্যই ইনশা আল্লাহ এই কথাটিকে বলা হয় এর মাধ্যমে আমরা শিক্ষা পেলাম যে ভবিষ্যতে যে কোনো কিছু করার ব্যাপারে বলার ব্যাপারে অবশ্যই আমাদের ইনশা আল্লাহ বলা জরুরি কেননা আল্লাহর ইচ্ছা ব্যতীত আমাদের যতই সামর্থ্য থাকুক না কেন কোনো কিছু করা সম্ভব নয় সুলাইমান তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তৌবা করলেন ফিরিয়ে এলেন এবং তৌবা করার পরে দেখুন আল্লাহ কিভাবে আরো তার তার জন্য বাড়িয়ে দিলেন তৌবা করার পরে সুলাইম আল্লাহ আল্লাহর কাছে সুলাইমান বলল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 তার মজিজা হিসেবে এই রাজত্বই হবে তার মুজিজা। এমন রাজত্ব যা কাউকে দেওয়া হয়নি আবার কাউকে দেওয়া হবে না প্রত্যেক নবী তাদের ক্ষেত্রে আল্লাহ দেখে বিশেষ কিছু স্বতন্ত্র মজিজা দিয়ে থাকেন সুলাইমান্লাম তিনি চাইলেন তাকে যেন একটা রাজত্ব দেওয়া হয় মুজিজা হিসেবে এবং আমরা বাস্তবেই দেখতে পাই আমাদের আলোচনায় সামনে ফুটে উঠবে সত্যিই সেটা ছিল এক মহা মুজিজা। তার রাজত্ব তার সাম্রাজ্য ছিল এক এবং অদ্বিতীয় তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছাতে চাইত পৌঁছাত এই আয়টি ব্যাখ্যা করার আগে আমরা আরেকটি দেখতে পাই যেখানে আল্লাফ মোহাম্মতুল্লাহ বলছেন সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন এবং বলেছিলেন হে লোকসকল আমাকে উড়ন্ত পক্ষীগুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয় এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সুলাইম আলাহ ইসলাম এখানে বলছেন আমাকে সব কিছু দেওয়া হয়েছে সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সব কিছু বলতে যা বোধন হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আলাস বায়ু প্রবাহকে সুলাইমামের জন্য অনুগত করে দিয়েছিলেন বায়ু প্রবাহ বা বাতাসের মাধ্যমে তিনি এক মাসের দূরত্বকে নিয়ন্ত্রণ করতে পারতেন বাতাসের মাধ্যমে তিনি সফর করতে পারতেন ভ্রমণ করতে পারতেন আলাসমাতলাহ বলেন আর কিছু শয়তানকেও আমি তার অধীন করে দিলাম যারা ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি শতান অর্থাৎ জিনদের কথা আল্লাহামতাল বলছেন যাদেরকে তিনি সুলাইমান আলাইসালামের জন্য বসীভূত করে দিয়েছিলেন এই জিনেরা সুলাইমানকে সুলাইমান্লামকে মান্য করত আল্লাহ সোহাম্মতাল্লাহর আদেশে এবং সুলাইম আল্লাহাম যেমন আদেশ করতেন তারা সেই ধরনের কাজ করত তাদের মধ্যে কেউ ছিল সমুদ্রে ডুবুরি আবার কেউ কেউ তার জন্য প্রাসাদ বিভিন্ন স্থাপত্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নির্মাণ করত একের পর এক নিয়ামত আল্লাহ সুবাহতাল আল্লাহ সুলাইম আল্লাহ সাল্লামকে উড়ন্ত পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন আরেকটি আয় থেকে আমরা জানতে পারি সুলাইমান আলাহিসাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এমনকি পিঁপড়ের ভাষা আরেকটি আয়তে আমরা দেখতে পাই আল্লাহ সুবহাম্মাল্লাহ সুলাইমন আল্লাহ সালামকে একটি ঝর্ণা দিয়েছেন এমন ঝরণা যেখানে গলিত পিতল প্রবাহিত হত পিতা দাউদামকে আলো যেভাবে দিয়েছিলেন লোহাকে নরম করার ক্ষমতা বিভিন্ন কাজে ব্যবহার করার ক্ষমতা তেমনি ভাবে সুলাইমের জন্য একটি গলিত পিতলের ঝর্ণা আলো প্রদান করেছেন যেটাকে আমরা একটি খনির সাথে তুলনা করতে পারি পিতলের খনি এবং এই গলিত পিতলকে ঠান্ডা করে তিনি যে কোনো আকার দিতে পারতেন যে কোনো কাজে ব্যবহার করতে পারতেন আল্লাহতাল্লাহ কোরআনে বলেছেন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 হিফিফানি জিদ্রু নাই শকু তারা সুজাইমানির ইচ্ছা অনুসারে দুর্গ স্থাপনা হাউল সদৃশ্য বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে বিশাল বিশাল স্থাপিত পাতিল বা ডেগ নির্মাণ করত আল্লাহ বলছেন হে দাউদের পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা আমল করে যাও কাজ করে যাও আমার বান্ধাদের মধ্যে অল্প সংখ্যক কৃতজ্ঞ আয়াতের শেষ অংশে একটি মহাগুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই আলাস মহাতলা বলেছেন এ মালু অর্থাৎ আমল করে যাও আমরা অনেক সময় শুধুমাত্র মৌখিক প্রকাশ আলহামদুলিল্লাহ এতটুকু বলা কি শকর বা কৃতজ্ঞতা প্রকাশের সর্বোচ্চ মাত্রা হিসেবে ধরে নিই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 দিন শয়তান্ত্রিক অনুগত করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে আব্দুল্লাহ সাল্লাহ আসলাম তিনি একদিন সালাদ আদায়রত অবস্থায় ছিলেন ফজরে সালাত আদায় করছিলেন এবং তার পেছনে হাদিসের বর্ণাকারী আবু সাইদুল্লাহ খুদরি ছিলেন তিনি বলেন যে তার পেছনে সালাতে শরিক ছিলাম কিন্তু রাসুল সাল্লাম যখন কিরাদ পড়ছিলেন কিরাদ জড়িয়ে যাচ্ছিল সালাদ শেষ করার পরে রাসুলাম তিনি বললেন আজকে সালাতে ইবলিস আমার মনোযোগ নষ্ট করে দিচ্ছিল তোমরা যদি দেখতে তাহলে বুঝতে এমনকি আমি তার টুটিকে চেপে ধরেছিলাম রাসুম সালাতের সালা শেষ হওয়ার পরে এমনকি তার মুখ থেকে লালা পর্যন্ত বেরিয়ে আসে আমি আমার বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীতে তার শীতলতা পর্যন্ত অনুভব করি রাসুল সাল্লাম এরপরে বলছেন এবং তখন আমার ভাই সুলাইমানের দুয়ার কথা যদি আমার মনে না হতো তাহলে এমনভাবে সেই ইব্রিস শৈতানকে মসজিদের খুটির সাথে বেঁধে রাখতাম যে মদিনার বাচ্চা ছেলেমেয়েরা খেলা করতাম তিনি বলছেন হে আমার রব আমাকে ক্ষমা করে দাও এবং এমন রাজত্ব দান করো যা আমার পরে আর কেউ পাবে না সেই সুবিশাল রাজত্বের একটি অংশ সুলাইম আল্লাহ ইসলামের দোয়া কবুল করে আল্লাহ সুবাহতাল্লাহ জিন এবং শয়তানকে শুধুমাত্র এককভাবে সুলাইমান জন্যই অনুগত করে দিয়েছিলেন কাজে এটা ছিল এমন একটা মুজিজা যা সুলাইমান আলাহিসের জন্যই নির্দিষ্ট একক ইউনিক মুদিজা আসুল সালাম তিনি বলতেন যে এটা যখন তার মনে পড়ল যে এই বিষয়টা শুধুমাত্রের জন্য নির্দিষ্ট ছিল তখন তিনি সেই শয়তানকে অবমানিত করে সেখান থেকে তাড়িয়ে দিলেন সুলাইমন আলাইসালামের একটি দোয়া সম্পর্কে আমরা জানলাম তার সেই রাজত্বের সম্পর্কে এবং আরো বেশ কিছু দোয়া সুলাইমানের রয়েছে মোট তিনটি বিষয়ে সুলাইমান আল্লাহিসাম দোয়া করছিলেন রাসুল্লাহ সাল্লাহাম বলেন করছিলেন সেই সময় তিনি আল্লাহর বলছেন যে আশাগুলি তৃতীয়টা আল্লাহ আমলের জন্য কবুল করে নেবেন প্রথমত এক নম্বরে সাল্লাম আলাহিসাল্লাম চেয়েছিলেন এমন ফয়সলা বা বিচার করার ক্ষমতা যেটা আল্লাহর যে বিচার সেই বিচারের সাথে মিলে যাবে অর্থাৎ আল্লাহ যে ফয়সলা যাচ্ছেন অনুরূপ ফয়সালাই সুল্লাম আল্লাহিসাম দিতে পারবেন এর জন্য যে জ্ঞান প্রজ্ঞাপন তিনি চা চেয়েছেন আল্লাহ তিনি আল্লাহর কাছে এমন এক রাজত্ব পাওয়ার আবেদন করেছেন যে রাজত্ব তার পর আর কাউকে দেওয়া হবে না আল্লাহ এটাও তাকে দান করেছেন তিন নম্বরে সুল্লাম আল্লাহ কাছে দোয়া করেছিলেন যে কোন ব্যক্তি যদি এই মাসিদুল আকসাদে মাইতুল বা মাসজিদুল আকসাদে সালাতাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় এবং সদাত আদায় করে সেজন্য এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন নিষ্পাপ হয়েছিল সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় রাসুল্লাহাম বলছেন আশা করি এই তৃতীয় দোয়াটি আল্লাহ আমাদেরকেও দান করবেন আমাদের জন্য আল্লাহ সুলত আল্লাহ এটা কবুল করবেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আকসা সেখানে সালাদ আদায়ের মর্যাদা এবং সালাদ আদায়ের মাধ্যমে নিষ্পাপ হয়ে যাওয়ার বিষয়ে দুইজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন সুলাইমন আলাহিস্লাম দোয়া করেছেন এবং রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন আশা করি আল্লাহ আমাদেরকে এটা দান করবেন অর্থাৎ তিনিও এই বিষয়ের জন্য দোয়া করেছেন এ কারণেই ওলামাগন আলেমগন তারা বলে থাকেন যদি যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মসজিদুল আকসরাতে সালাত আদায়ের উদ্দেশ্যেই তার ঘর থেকে বের হয় এবং সেখানে যদি কোনো ব্যক্তি মসজিদুল আকসরাতে সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয় এবং সেখানে গিয়ে একনিষ্ঠভাবে মাত্র দুই রেখাত সালাদ আদায় করে তাহলে সে যখন মসজিদের দরজা দিয়ে বের হবে তার অবস্থা এমন হবে যেমন নিষ্পাপ ছিল সে মাতৃগর্ভ থেকে বের হওয়ার সময়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 মুশিরা অর্থ যেখানে সবাইকে একত্রিত করা হয় জমায়াত করা হয় এই জন্য আমরা দেখতে পাই বিচার দিবসকে বলা হয়ে থাকে ইয়ামুল হাসর কারণ সেখানে বিভিন্ন সময়ের বিভিন্ন যুগের সমস্ত মানব সন্তানদেরকে জিন এবং মানুষদেরকে সেখানে একত্রিত করা হবে বিচারের জন্য সুলাম আলাহিসাল্লাম এরকম একটি জায়গায় একটি বিশাল প্রান্তরে তার সেনাবাহিনীকে একত্র করলেন এবং এই আয়ের থেকে আমরা আরও দেখতে পাচ্ছি সেই সেনাবাহিনীর সদস্য ছিল কারা একদিকে মানুষ জিন এবং পাখিদেরও একটি বিশেষ বাহিনী ছিল চিন্তা করে দেখুন সেই সেনাবাহিনীর কথা আল্লাহ সুবাহ তার এই সৃষ্টিগুলোকে সুলাইমে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন সুলাইমের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন এমন ভাবে যা তার পূর্বে কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি সুলাইমান পারেন ছিল সম্পূর্ণ জিন জাতি বা তাদের মধ্যে একটা অংশ আল্লাহব আলাম যে সম্পূর্ণ জিন জাতি সেখানে ছিল নাকি তাদের একটা অংশ আল্লাহ সুবাহ তাল্লাহ তাকে দান করেছিলেন এবং আল্লাহ সুবাহ দিয়েছিলেন পাখিদের একটা বিশেষ ইউনিট আল্লাহব আলাম তিনি জানেন যে যুদ্ধে বাকিদের ভূমিকা কি ছিল তবে আলসু মোহামাতাল্লাহ সেই বিষয় সম্পর্কে জমায়াত সম্পর্কে বলেছেন ফাহুম ইউজাউন। ইউজাউন এই কথা বলার অর্থ হচ্ছে সুলাইমান আলাহ ইসলামের বাহিনী ছিল বিশাল সুবিশাল হিউজ নাম্বার কয়েক লক্ষ সৈন্য নিয়ে গঠিত কাজেই তাদেরকে সামরিকভাবে সজ্জিত করা শৃঙ্খলা রক্ষা করা এর জন্য অবশ্যই দায়িত্বশীল কিছু নিরাপত্তা কর্মী প্রয়োজন খুব সম্ভবত দায়িত্ব ছিল তারা যেন খেয়াল করতে পারে যে কোনো সদস্য যেন অনুপস্থিত না থাকে বা বাদ না পড়ে এই তদারকির দায়িত্বগুলো সমুদ্রের মতো এই সুবিশাল সেনাবাহিনী নিয়ে সুলাই মাল্লাম যখন অগ্রসর হচ্ছিলেন তিনি পথ চলতে চততে একটি এসে পৌঁছিলেন যে উপত্যকার নাম হচ্ছে পিপড়ার উপত্যকা যেই উপত্যকা পরিবেশটিতে ছিল পিপড়া দ্বারা আল্লাহ সুবাহ তালা সেই উপত্যকাটিকে কোরআনে উল্লেখ করেছেন আল ওয়াদি আল নামল নামে যারা অর্থ দাঁড়ায় পিপড়ার উপত্যকা কারণ সেখানে প্রচুর পিঁপড়ার বসতি ছিল সুলেমান আলাহ ইসলাম তিনি এই বিষয়টা জানতেন না যেটা হচ্ছে পিঁপড়াদের উপত্যকা তাদের বসতি তিনি অজ্ঞাত সালে তার এই সুবিশাল বাহিনী নিয়ে মার্চ করতে করতে উপত্যকার মধ্যে দিয়ে গিয়ে যাচ্ছেন তার বাহিনীও তার সাথে অগ্রসর হচ্ছে এমন সময় একটি ক্ষুদ্র পিপরা দিগন্তের দিকে তাকিয়ে এই সুলাইমান ইসলামের সুবিশাল বাহিনীকে মার্চ করে আসতে দেখল সেই পিপরাটি প্রথম যে দেখল এই বাহিনীকে একবার চিন্তা করুন যে এই ধরনের একটা বিশাল জনসমাবেশ যেখানে শুধু মানুষ নয় জিন এবং পাখিদের ঝাঁক রয়েছে এরা যখন একত্রিত হয়ে লক্ষ লক্ষ লোক একত্রিত তারা স্বামীর দিকে হচ্ছে সে ক্ষুদ্র পিঁপড়ার কি প্রতিক্রিয়া হতে পারে সে যখন দেখল এই বাহিনী এগিয়ে আসছে অগ্রসর হচ্ছে তাদের যে উপত্যকা সেই দিকে স্বাভাবিক প্রথম প্রতিক্রিয়া হচ্ছে পালাও পালানো বিপদ থেকে পালাও কিন্তু আশ্চর্যজনকভাবে এই পিপরাটির। কিছু ভিন্ন প্রতিক্রিয়া ছিল এই প্রতিক্রিয়া ছিল না যে আমি একাই পালাই যাব আর বেঁচে যাব তা নয় সুহান আল্লাহ এই বিষয়টির মধ্যে আমাদের জন্য রয়েছে একটি গভীর শিক্ষা আমরা দেখতে পাই আল্লাহ সুবাহতাল্লাহ তিনি পবিত্র কুরআনে ক্ষুদ্র একটি বিষয়েও কোন কারণ ছাড়া উল্লেখ করেননি বরং প্রত্যেকটি বিষয়ের মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা এবং গাইডেন্স আল্লাহ সুবাহতাল্লাহ যে এই পিঁপড়া নিয়ে আলোচনা করেছেন এর মধ্যেও রয়েছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা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 একজন মুসলিমের টিকে থাকা এটা নির্ভর করে জাতি হিসেবে মুসলিমদের বা উম্মার টিকে থাকার উপরে কখনোই এরকম ধারণা করা উচিত নয় যে আমি একা আরামে আছি আমি ভাবি সবসময় থাকব। একা টিকে থাকবো সেই পিপরাটির যে বোধশক্তি ছিল সেটা যদি কোনো মুসলিমেরও না থাকে বুঝতে হবে মানুষ হিসেবে সে মৃত যদিও বা শারীরিকভাবে সে জীবিত পিঁপড়াটি সুলাম সালাম এবং তার সেনাবাহিনীদেরকে দেখে তার যে দায়িত্ব সেই সম্পর্কে উদ্দেশ্যে যা জাতির সতর্ক বার্তা পেশ করল একা পালিয়ে গেল না বরং সে বলল হে সকল তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো আল্লাহ সুতরাহ বিষয়টিকে কোরআনে বর্ণনা করে বলেছেন যখন তারা পিপিলিকা অধ্যুষিত একটি উপত্যকায় গিয়ে পৌঁছাল তখন এক পিপড়া বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো নইলে সুলাইমান এবং তার বাহিনী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 সেই পিপড়াটি পালিয়ে যাওয়ার পরিবর্তে তার জাতিকে উপদেশ দিচ্ছিল তোমরা ঘরে ঢুকে যাও আরেকটি উল্লেখযোগ্য শিক্ষা হচ্ছে পিপড়াটি সুলাইমান আল ইসলাম বা তার বাহিনীর প্রতি দোষারোপ করছিল না বরং সে তাদের জন্য একটি অজুবাদ খুঁজে পেয়েছিল এবং বলছিল যে তাদের অজ্ঞাত কারণে অজ্ঞাত সারে তারা লক্ষ্য করছে না এই কারণে তারা তোমাদেরকে পিছিয়ে ফেলবে হত্যা এটা হচ্ছে সব থেকে খারাপ একটা ঘটনা যা করতে পারে পিপরার পুরো জাতি সুলাইমানের বাহিনী যখন মার্চ করে যাবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে তারা প্রত্যেকে মারা যাবে যদি কি হয় তারা নিজেদের ঘরে প্রবেশ না করে এরপরেও পিপড়াটি সুলাইমান আল্লাহ ইসলামের জন্য একটি এক্সকিউজ বা অজুবাদ খুঁজছিল একটি কারণ খুঁজছিল সে বলছিল ফাহুমলা ইয়াস উরুন অর্থাৎ তাদের অজ্ঞাত সারী ইচ্ছাকৃত নয় পিপরাটি এটা বলেনি যে সুলাইমানের বাহিনী ইচ্ছাকৃত থেকে হত্যা করছে বরং সে বলেছে অজ্ঞাত সারী যদিও এটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন এরপরও সেই পিপরা তার দৃষ্টিভঙ্গি এমন ছিল যদি আমরা মৃত্যুবরণ করি আমরা সুলাইমানকে দোষ দিব না এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের পারস্পরিক লেনদেনে আমরা দেখতে ভাই মানুষ হিসেবে একে অপরের সাথে লেনদেনে খুব ছোট্ট একটি ঘটনা হয়তো আমাদের মধ্যে ঘটেছে আর আমরা একে অপরকে দোষারোপ করার জন্য দোষ দেওয়ার জন্য কারণ খুঁজতে থাকি অর্থাৎ দোষ কিভাবে দেওয়া যায় সেটা আমরা খুঁজতে থাকি অথচ আমাদের উদিত ছিল তার দোষারোপ না করে কেন সে এমন করল সেই কারণগুলো খোঁজা আমরা সত্তরটা কারণ খুঁজি দোষ দেওয়ার জন্য দোষ থেকে বাঁচানোর জন্য কোনো একটা অজুহাত আমরা খুঁজে পাই না পিপরাটা সুল্লামান আলাহিস্লামকে দোষারোপ করেনি যদিও তার জন্য জীবন মৃত্যুর অন্য বাকি সমস্ত পিপ্রাদের উদ্দেশ্য করে দেওয়া পিপড়ার এই বক্তব্য শুনে সুলাইমন আলাইসাল্লাম মুজকি হাসছেন আল্লাহ সামতাল সুল্লাম আলাইস্লামকে পাকিয়ে ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন এই নিয়ামতকে উপলব্ধি করতে পেরে সুলাম আল্লাহামের কৃতজ্ঞতা প্রকাশ করলেন শুক্রিয়া জ্ঞাপন করলেন এবং তিনি হেসে ফেললেন তার কথা শুনে সুলাইমানুল্লাম মুস্কি হাসলেন এবং বললেন হে আমার রব হে আমার পালনকর্তা তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় নেক আমল সৎ কাজ করতে পারি তদসমগো কৌলিগ বি অজঙ্গি كُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صالحا এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার নেক বান্দাদের মধ্যে সলেহীনদের মধ্যে অন্তর্ভুক্ত করেন আমরা উম্মা হিসেবে রাসুল্লা সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহামের উম্মা মোহাম্মদ সাল্লা অনুসরণকারী মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণকারী এই কথার অর্থ হচ্ছে মোহাম্মদ সাল্লাহ স্লামের আগে যত নবী এসেছেন আমরা তাদেরও উম্মত তাদেরকে অনুসরণ করে থাকি পবিত্র কুরআন এবং হাদিস হচ্ছে আমাদের উৎস পবিত্র কুরআন এবং হাদিসে বর্ণিত বিভিন্ন নবী রাসুল্লদের ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কিন্তু এর বাইরে নবিরাসুল্ডেন নিয়ে প্রচলিত যে সমস্ত কাল্পনিক তেচ্ছা কাহিনী মিথ্যা ঘটনা যা দিকে আরোপ করা হয় নিঃসন্দেহে তারা সে সমস্ত থেকে পবিত্র সেগুলোকে আমরা বর্জন করি সুবান আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ কুরআনে আমাদেরকে পূর্বের নবীদের দিয়ে কাহিনীগুলো জানিয়ে দিচ্ছেন দাউদ দিচ্ছেনমান নহ সহ আলহিম সাল্লাম তাদের শিক্ষাগুলো আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন এবং এ কারণে আমরা তাদের শিক্ষাগুলোকেও অনুসরণ করি যেমন আমরা দেখতে পাই আসলাসলাম হজে থাকাকালীন সময়ে তিনি একবার বললেন তোমরা ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও কারণ তোমরা রয়েছে তোমাদের পিতা ইব্রাহিমের থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ইবাদতের জায়গা মাসা এর সেখানে তোমরা দাঁড়িয়ে আছ কাজেই একইভাবে এই আয়াতটি থেকে সুলাইম আল্লাহ ইসলামের এই দোয়া সেখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ অনুসরণীয় আদর্শ এবং সুন্হা পাই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 যে পরীক্ষার ফল প্রকাশের পরে আমরা আনন্দে চিৎকারতে চামেচি লাফালাফি এই সমস্ত বিষয়গুলো আমরা করে থাকি কিন্তু প্রথম রিয়েকশন আমাদের হওয়া উচিত আল্লাহর কাছে প্রশংসা আদায় করা অথবা যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসায় হয়তো লাভ হল তখন অনেকের মধ্যে প্রথম এক্সপ্রেশন এরকম আসে যে আমি তো খুবই তদুরতার সাথে এই কাজগুলোকে আঞ্জাম দিয়েছিলাম আমি খুবই দক্ষ একজন ব্যবসায়ী চালাক ব্যবসায়ী না এরকম হওয়া উচিত নয় বরং প্রথম ক্ষেত্রে আমাদের উচিত আল্লাহ মহাত আল্লাহর কাছে এর জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসা আদায় করা যদি আল্লাহ আমাদেরকে কোন ইলম দান করে থাকেন যে ইলমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাকি মানুষদের উপকার হচ্ছে এই জন্য আমাদের উচিত আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা আল্লাহ যদি আমাদেরকে ধন সম্পত্তি দিয়ে থাকেন যেটা দিয়ে আপনি সাদা কাদায় করতে পারছেন গরিব মানুষকে সাহায্য করতে পারছেন দিনের খেদমত করতে পারছেন এই জন্যও আমাদের উচিত আল্লাহ সুহমতাল আল্লাহর কাছে প্রশংসা করা কারণ এই নিয়ামতগুলো তিনি দান করছেন এ কারণে তার কাছেই এর জন্য সর্বদা আমাদের সুক্রিয়া আদায় করা উচিত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 তোমার নেক বান্দাদের দাদের মধ্যে সলেহীনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও গুরুত্বপূর্ণ একটি ডুয়া যেটা আমরা মুখস্থ করে নিতে পারি এবারে আমরা জানবো ইনশাআল্লাহ একটি বিশেষ ঘটনা যেখানে সুলাইমান আলাহিস্লাম তার সমস্ত রাজত্ব তার এই বিশেষ মজিজা শক্তি ক্ষমতা এগুলোকে ব্যবহার করেছেন দিনের জন্য ইসলামের দিকে মানুষকে আহ্বান করার জন্য সুলাইমান আলাহিস্লাম সেই ঘটনা সম্পর্কে আলোচনা মতাল কোরআনে বলেছেন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 জীবন নউ অজিদহ নৌল বি আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব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 যে পরিস্থিতি সেই পরিস্থিতির মাত্রা অনুসারে আইনকানুন প্রয়োগ করা হয়ে থাকে সোয়াইম আলাহিস্লাম বলেন নাই যে আমি পাখিটাকে ছেড়ে দেব বা বলেননি যে সামান্য কোনো শাস্তি দেব বরং সর্বোচ্চ শাস্তি মৃত্যুরন্দের কথা পর্যন্ত বলছেন কারণ হচ্ছে এখানে আমরা এমন একটি সমাবেশ নিয়ে কথা বলছি যখন যুদ্ধের জন্য সেনাবাহিনী একত্রিত করা হয়েছে সামরিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কি এই বিষয়টা যদি আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী বা সিরাহার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে রাসুল্লাহ সাল্লাহিস্লাম যখন জিহাজের ময়দানে যেতেন তখন সব ধরনের নিয়মকানুন আইন এটা ছিল খুবই কড়া এবং কঠোর কারণ সেখানকার পরিস্থিতি মদিনার ক্ষেত্রে প্রদত্ত নির্দেশনা শহরের মধ্যে এটা থেকে যুদ্ধের ময়দানে প্রদত্ত নির্দেশনা সবসময় ভিন্ন ছিল যেমন একটি উদাহরণ শেখান্নোয়ার তিনি উল্লেখ করেছেন তিনি বলেন তাবুকের যুদ্ধের সময় রসউল্লাহ তিনি বললেন ঘোষণা করে জানিয়ে দিলেন শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিদের ভালো বাহন আছে ভালো শক্তিশালী বাহনের মালিক যারা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 বাহিনীর উপরেও একটা বোঝা সৃষ্টি হবে জনক একটি তিনি চাচ্ছিলেন খুবই আন্তরিকভাবে এই যুদ্ধে এই সফরে তিনি অংশগ্রহণ করবেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে তিনি খুবই আগ্রহী ছিলেন কাজেই তিনি রাসুল্লাহ সাল্লাহামের এই নির্দেশটা পর্যন্ত অমান্য করলেন এবং খুবই দুর্বল একটা উট নিয়ে সফরে বের হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাহামকে অনুসরণ করতে শুরু করলেন অথচ রাসুল্লাহ সাল্লাহাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তোমরা দুর্বল বাহন নিয়ে এসো না সেই মানুষটি রাসুল্লাহামের নির্দেশ অমান্য করলেন পরবর্তীতে ঘটনা যা ঘটার তাই ঘটল যাত্রাপথে সেই লোকটির উটটি পরে গেল পড়ে সেই ব্যক্তিও নিহত হলেন দুর্বল উঠ কারণে এই রুক্ষ কঠোর পরিবেশ বৈরী আবহাওয়া তার পাহন কিংবা সে নিজেকে উটটি যখন মাটিতে লুটিয়ে পড়ল এবং সেই ব্যক্তিও সেখান থেকে পরে নিহত হলেন সাহাবার্জিজ্লা আহ্নম তারা এই ঘটনা দেখে বলে উঠলেন শহীদ শহীদ এই ব্যক্তি শহীদ হয়ে গেছে তাকে শহীদ বলল না কারণ সে আমার নির্দেশ অমান্য করেছে সে শহীদ নয় কারণ সে রাসুল্লাহ সাল্লাহামের নির্দেশকে অমান্য করেছে স্পষ্ট নির্দেশনা। এখন এই ঘটনা যদি আল্লাহ রাসুল সাল্লামের কঠোরতাকে আমাদের সামনে উপস্থাপন করে এটাকে বুঝতে হবে সেই পরিবেশ এবং পরিস্থিতির বিষয়কে মাথায় রেখে কাজে আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে চাই যদি রাসুল্লাহ সাল্লাহামের সফটনেস বা কমলতাকে আমাদের সামনে উপস্থাপন করে ভিন্ন পরিস্থিতির কারণে ঘটনাটি ছিল আনাস ইবন মালিক রাজিউল্লানহুর আনাস ইবনিম মালিক রাজিৎলানহুর মা তাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন এবং বললেন যে আমার এই সন্তানকে আমি আপনার খাদেম হিসেবে বা ভৃত্ত হিসেবে উপহার দিলাম সাহব রাজিৎলন তারা চাইতেন যে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহ রসুলামের সেবা করতে যে কোনো ধরনের স্যাক্রিফাইসের জন্য তারা প্রস্তুত ছিলেন নিজেদের জীবন দেওয়া পর্যন্ত এই নেকর মা তিনিও যাচ্ছিলেন তার সন্তান আনাস ইবনে মালিক তিনিও যেন বিভিন্ন প্রয়োজন পূরণ করে দেন সেবায় নিয়োজিত থাকেন খাদিমেন এই জন্য তাকে তিনি সেখানে আনাসামের সেবায় নিয়োজিত হয়ে গেলেন একদিনের ঘটনা রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন যে কিছু টাকা নিয়ে তুমি বাজার থেকে কিছু সদায় করে নিয়ে আস আনাজ রওনা হয়ে গেলেন বাজারের পথে এবং যাওয়ার পথে তিনি দেখলেন একটি স্থানে কিছু অল্পবয়স্ক ছেলে তারা রাস্তার মধ্যে খেলাধুলা করছে আনাসানো তিনিও তখন বাচ্চা বয়সী ছিলেন পরিণত বয়স্ক হননি তিনি কি করলেন সেই তাকে যে রাসুল্লাহ সাল্লাহাম কাজ দিয়েছেন দায়িত্ব দিয়েছেন সেটা ভুলে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলায় মশগুল হয়ে গেলেন এবং খেলায় এমনভাবে মজে গেলেন তিনি ভুলেই গেলেন যে তিনি একটি কাজে হয়েছিলেন সময় গোড়াতে লাগলো দেরি হয়ে গেল রাসুল্লাহ সাল্লাহাম আনাসের অপেক্ষায় তিনি ওইদিকে খেলাধুলায় ব্যস্ত অপেক্ষা করতে করতে এক সময় বের হলেন বের হয়ে এসে দেখেন যে আনাস খেলাধুলায় ব্যস্ত রসুলাম আনাসিবী মালিককে ডাক দিলেন এবং রাসুল্লাহ আসলামকে দেখা মাত্র মালিকের মনে পড়ল যে তিনি তো একটি কাজে বের হয়েছিলেন তাকে রাসুল হাসলাম আদেশ দিয়েছিলেন মনে করে তিনি যখনই তার জামার যেখানে তিনি অর্থ রেখেছিলেন সেখানে হাত দিলেন কিন্তু সেই টাকা পয়সাগুলো তিনি আর খুঁজে পেলেন না খেলতে খেলতে টাকা পয়সাগুলোকে তিনি কখন হারিয়ে ফেলেছেন নিজেও খেয়াল করেননি এখন সেই পরিস্থিতিতে রাসুলাম কি আচরণ করেছেন সাধারণ শহরের পরিবেশ খেলাধুলা সেখানে রাসুলাম মালিককে বললেন যে ঠিক আছে তিনিও আল্লাহ রসুলের একটি আদেশ কামান্য করেছেন টাকা হারিয়ে ফেলেছেন কাজ সম্পূর্ণ ভুলে গেছেন কি কাজে তিনি বের হয়েছিলেন অথচ রাসুল্লাহ সুল্লাহ সাল্লাম তাকে কিছুই বললেন না ক্ষমা করে দিলেন এবং বললেন তুমি তোমার খেলা চালিয়ে যাও এটা স্পষ্ট বোঝাচ্ছে আমাদেরকে যে এক একটা পরিস্থিতিতে নির্দেশনা আইন কঠোরতা এটা পরিস্থিতি অনুসারে পরিবর্তিত হয় কাজে পরিস্থিতি যত কঠিন হবে নিয়ম নিয়মকানুনের কড়াকড়িও তত বেশি হবে পরিস্থিতি যত নাজুক হবে সামরিক বাহিনীর ক্ষেত্রেও নিয়ম ততটাই কড়াকড়ি হবে যেমনটা আমরা দেখতে পাই উহুদের যুদ্ধের ক্ষেত্রে শুধুমাত্র একটি নির্দেশনা একটি নির্দেশনা ভঙ্গের কারণে মুসলিমদের কত বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেই যুদ্ধে মুসলিমদের পরাজয় ঘটেছিল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 অনুপস্থিতির বিষয়টি সে আগে থেকে অবগতও করেনি বা সুযোগও ছিল না যখন ফিরে এল প্রথম কথাই সে বলতেছে যে আমি এমন একটা বিষয় জানি যে বিষয় আপনি জানেন না এখন সাধারণ ক্ষেত্রে কোন একজন শাসক রাজা বা বাদশাহকে যে ব্যক্তি অনুপস্থিত ছিল কোন নোটিশ ছাড়া সে ফিরে এসে যদি এই প্রথমেই কথাটা বলে যে আমি এমন এক তথ্য জানি যে আপনি জানেন না এটা অনেকেই অ্যাকসেপ্ট করতে পারে না এমনকি এর জন্য অনেক ধরনের শাস্তিও তাকে দিতে পারে পরবর্তীতে শোনা যাবে কি কথা তুমি নিয়ে এসেছো কিন্তু প্রথমে তাকে এর জন্য অনেক কঠোরতার উপর হয় শাস্তি প্রদান করা হতে পারে কিন্তু সুলাইমান তিনি শুধুমাত্র একজন রাজা বা বাদশাহ নন তার ভূমিকা আরও উপরে সুলাইম তিনি আল্লাহ একজন নবী যে বৈশিষ্ট্য চরিত্রগত বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাদের মধ্যে বিনয় সহকারে তারা সবার কথা শুনেন ঠিক তেমনি ভাবে সুলাইমান আল্লাহ তিনিও বিনয় সহকারে সেই সংবাদ শুনলেন যদিও বা হয় তা একটিমাত্র পাখি থেকে সে পাখিটা বলল আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত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 ঋতুভিত্তিক বৃষ্টিপাত বাংলায় আমরা যাকে বলি মৌসুমী বৃষ্টিপাত তো সেখানে যদিও বা খুব একটা বৃষ্টিপাত হতো না বছরের দুইটা নির্দিষ্ট সময় ছাড়া কিন্তু আল্লাহ সেই অঞ্চলের মানুষদেরকে নিয়ামত দিয়েছিলেন তাদেরকে প্রযুক্তি শিক্ষা দিয়েছিলেন সেখানকার মানুষেরা তারা একটি বাঁধ নির্মাণ করতে সক্ষম হয়েছিল সেই বাঁধকে কাজে লাগিয়ে পাহাড় পর্বত উপত্যকার ঢাল বৃষ্টির যে নেমে আসা পানি এটাকে তারা জমা করে সংরক্ষণ করে রাখতে পারত এবং সারা বছরে সেই পানিকে বারবার ব্যবহার করতে পারত অর্থাৎ একটি আধুনিক সেচ ব্যবস্থা তৈরি করতে তারা সক্ষম হয়েছিল যার এখনো কিছু অবশেষ আমরা দেখতে পাই যেটা রুবা আল খালি বা এম টি কোয়ার্টার যে অঞ্চল বিরান ভূমি সেখানে এখনো পর্যন্ত তার কিছু চিহ্ন নিদর্শন বিদ্যমান তো যাই হোক আলোচ মতলা সেই নিয়ামতের কারণে মাত্র দুই বছরে বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও সেই অঞ্চল এবং রাজত্বটি একটি সুবিশাল বাগিচা এবং বাগানে পরিণত হয়েছিল যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি ক্ষুদ্রত একটি নিদর্শন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 সে বলল আমি এক নারীকে দেখেছি সাবাবাসীদের উপরে রাজত্ব করতে সেই নারীর নাম আমরা জানি তিনি হচ্ছেন মালিকা বিলকিস পাখিটি আরও বলল এবং তাকে সব কিছুই দেওয়া হয়েছে ইবেনল জাউজি তিনি ব্যাখ্যায় বলেছেন সব কিছু দেওয়া হয়েছে এর অর্থ রাজত্ব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 রিপোর্টকে ভারসাম্যপূর্ণতা সৃষ্টি করল এই বলে সে বলল আমি তাকে এবং তার সম্প্রদায়কে দেখলাম দেখে আসলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজরা করছে আর শয়তান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 সেই হুদহুত পাখি বলতে দ্বিধাবোধ করেনি যে এই জাতি হচ্ছে পথভ্রষ্ট গোমরা ঠিক তেমনি ভাবে আমাদের উচিত এই মানদণ্ডের ভিত্তিতে এই আদর্শের ভিত্তিতে কোন একটি জাতিকে সভ্যতা কি বিচার বিশ্লেষণ করা হয় তারা আল্লাহর উপরে বিশ্বাসী অথবা আল্লাহর উপরে অবিশ্বাসী এই দুটা বিষয়ের উপর ভিত্তিতে আমরা জানি মানুষদেরকে ভাগ করা হবে পৃথক করা হবে এমনকি হাসুরের ময়দানেও এই বিষয়ের উপর ভিত্তি করেই মানুষদেরকে দুই দলে ভাগ করা হবে হয় তারা মুমিন অথবা তারা কাফের কাদি হতে পারে দুনিয়াতে কোন একটি জাতি অনেক সম্পদের মালিক অধিপতি কিন্তু আখিরাতে যদি তাদের ইমান না থাকে তারা নিঃশ্ব ফকির অবস্থায় থাকবে সেই পাখিটি বলল তার আল্লাহকে সিদ্ধা করে না কেন যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলের গোপন বিষয়গুলোকে প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো আল্লাহ ব্যথিত কোন উপার্শ্য নেই তিনি মহা আরশের মালিক যদিও বা সেই পাখি রিপোর্টে বলেছিল বিলকিসের আছে একটি বিশাল সিংহাসন কিন্তু সে তার রিপোর্ট সমাপ্ত করল এই বলে যে আল্লাহ তিনি ছাড়া কোনো উপার্শ্য নেই এবং তিনি হচ্ছেন মহা আরশের মালিক সর্বোচ্চ সিংহাসনের মালিক তিনি আল্লাহ মোহাম্মত আল্লাহ তাকে কেন তার সিদ্ধা করছে না কেন সিদ্ধা করছে সেই সূর্যকে এই আয়াতটি একটি সিজার আয়াত কাদি আমরা এখানে একটি স্থিরদা করে নিব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন কোলা সানুন ফুরু আসদাকত আম আনহুম সুলাইমান বললেন এবারে আমি দেখব তুমি সত্য বলেছ নাকি তুমি মিথ্যা বলেছ তুমি আমার এই পত্রকে বহন করে নিয়ে যাও এবং তাদের কাছে এটা অর্পণ করো এরপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয় অর্থাৎ সুলাইমান্লাম একটি পত্র লিখলেন এবং হুদহুদকে দায়িত্ব দিলেন সেই পত্র বহন করে নিয়ে সাবার রানির কাছে পৌঁছে দেওয়ার জন্য বিলকিসের কাছে হুদুদ সেই পত্র নিয়ে গেল এবং কথিত রয়েছে যে হুদুদ পত্রটি নিয়ে যে বিলকিসের যে বসার স্থান তার কোলের উপরে ফেলে দিয়ে চলে গেল হঠাৎ করে অর্থাৎ বিলকিস বুঝতেও পারল না যে চিঠিটা কোথ থেকে আসলো একটি ছোট্ট পাখি উপর থেকে সেই চিঠিটা তার কাছে ফেলে দিল এবং আমরা আগিকার যুগে এটা খুব বেশি দিন আগেরও কথা নয় যেমন কবুতর পায়রা এই সমস্ত প্রাণীগুলোকে রাজাবাদ সারা ব্যবহার করতেন তারা পত্র প্রেরণ করার জন্য ঠিক তেমনিভাবে হুদুদকেও ব্যবহার করা হয়েছে পত্র দেওয়ার জন্য শুধুমাত্র পত্র প্রেরণ করা নয় সুলা মান্লাম তাকে আরও একটি দায়িত্ব দিয়েছেন তাদেরকে মনিটর করো পর্যবেক্ষণ করো এবং তাদের মধ্যে এই পত্রের লাভ করার পর কি রিয়েকশন হয় সেটা দেখে এসে আমার কাছে রিপোর্ট করবে হুদ দূর থেকে তাদের অ্যাক্টিভিটিসের দিকে আলোচনার দিকে লক্ষ্য রাখছিল কি প্রতিক্রিয়া সৃষ্টি হয় রানী পত্র লাভ করলেন এবং খুলে সেটাকে পড়তে শুরু করলেন খুবই সংক্ষিপ্ত চিঠি এবং সেই চিঠির বক্তব্য আলাস মহাতাল কুরানে আমার জন্য সংরক্ষণ করেছেন এত সংক্ষিপ্ত ছিল যে চিঠির দিকে দৃষ্টি দিয়েই বোঝা যায় এর মধ্যে কি লেখা রয়েছে তো পত্র দেখে পত্র খুলে প্রথম যে কথাটা বিলকিস সে বলল হে পারিশোদবর্গ আমাকে দেয়া হয়েছে একটি সম্মানিত পত্র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 কারণ সুলাইমান আল্লাহ সাল্লাম তিনি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ শাসক সবচেয়ে ক্ষমতাবান শাসক সবচেয়ে সম্মানিত ব্যক্তি বিলকিস এটাই বলল যে একটি অভিজাত চিঠি বিশেষ পত্র সম্মানিত পত্র আমার কাছে এসেছে উলকিয়া ইলাইহা অর্থাৎ আমার উপরে পতিত হয়েছে সে জানেও না এটাকে বিলকিস নিজেও জানে না কে এটাকে তার উপর দিয়ে গেল পত্র খুলে বিলকিস পড়তে শুরু করল পত্র ছিল খুবই সংক্ষিপ্ত আসুন দেখা যাক সেই চিঠির ভাষ্য কি ছিল প্রথম কথা এটা সুলাইমানের পক্ষ থেকে প্রেরিত অর্থাৎ প্রেরকের সম্পর্কে জানা গেল প্রেরক হচ্ছেন কে সুলাইমান আলাহ ইসলাম শক্তিশালী বাদশাহ যিনি অধিপতি জিরুজাল এবং ফিলিস্তিনের অঞ্চলের প্রেরক পত্রের বাকি অংশ দেখার আগে জানার আগে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুলাইমান আলাহ ইসলামের ভূমিকা সুলাইমান পত্র প্রেরণ করেছেন কি হিসাবে পত্র প্রেরণ করেছেন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 ইন্নালহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম এই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং এটা পরম দয়ালু আল্লার নামে শুরু এবং এটা শুরু হচ্ছে অসীম দাতা পরম দয়ালু আল্লাহ সুভামত আল্লাহর নামে বিসমিল্লাহিউর রহমানের রহিম অর্থাৎ পত্র শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম এই কথা বলার মাধ্যমে আমরা আমাদের যে কোনো কাজ করব আল্লাহ সুভাল নাম নিয়ে শুরু করি আমাদের খাওয়া শুরু করি আল্লাহর নাম নিয়ে আমরা সুরা যখন তিলাওয়াত করি আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে আমরা যখন কোনো বাহনে চড়ি তখন আমরা বলি বিসমিল্লাহ যে কোনো ভালো কাজ নেক কাজ যেটা আল্লাহ করতে আদেশ করেছেন সেই কাজের শুরুতে আমরা বলি আল্লাহর নাম এবং এর মাধ্যমে আমরা আম্বিয়াদের আদর্শ আম্বিয়াদের সন্ন্যাকি অনুসরণ করছি যেভাবে সুলাইমান তিনি বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম প্রথম বাক্য দ্বিতীয় বাক্যের মধ্যেই পত্র শেষ দ্বিতীয় বাক্যে সুলাইমান আলাহিস্লাম কি বললেন সুলাইমান্লাম খুবই সার সংক্ষেপে মূল বিষয়টা উপস্থাপন করে বললেন আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে এসে উপস্থিত হও সুল আলাহিসাল্লামের পত্র এখানেই শেষ পত্র এখানেই শেষ সুলমন ইসলাম বললেন আল্লাহ তলু আলাইয়া অর্থাৎ নিজেকে আমার থেকে বড় মনে করো আমার থেকে শ্রেষ্ঠ মনে করো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 বরং আমাকে মেনে নিতে হবে আল্লাহর একজন নবী হিসেবে এটাই সুলাইম বলেছেন আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে এসে উপস্থিত হও উনি মুসলিমের কথা যেটা অধিকাংশ ঐলামা একরাম তারা মত ব্যক্ত করেছেন এখানে মুসলিম বলতে ধর্মকে বুঝানো হয়নি বা ইসলামকে বোঝানো হয়নি সাধারণ অর্থে শাব্দিক অর্থে সুলাইম আলাহ ইসলামের প্রতি আত্মসমর্পণ করার কথাকে বুঝানো হয়েছে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 পরামর্শ করলেন যে কি করা যায় এবং পরামর্শ করে কাজ করা নিঃসন্দেহে এটি একটি চমৎকার গুণ যেটার প্রশংসা ইসলামও করা হয়েছে এবং সুভান আল্লাহ এই আচরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যদিও বা সেই রানী সে ছিল মুশরিক ইসলাম কবুল করার আগের অবস্থা তবুও তার মধ্যে একটা ভালো গুণ এই বিষয়ের মাধ্যমে ফুটে উঠল এবং এটাই হয়ে থাকে যে যার মধ্যে থাকে কল্যাণ থাকে আল্লাহ সুভানতাল্লাহ তাদেরকে দিনের দিকে পথ দেখান হিকমার মাধ্যমে তাদেরকে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 এই আকল বা জ্ঞান এটা আমাদের অন্তর্কে সবসময় হকের দিকে পরিচালনা করে তাদের মধ্যে সত্যিকারের বোধ শক্তি রয়েছে এই আকল আমাদেরকে উদ্বুদ্ধ করে আল্লাহ সুবাহতাল্লাহ নবীদের শিক্ষাকে গ্রহণ করার জন্য এই বিষয়টাই আমরা দেখতে পাই যখন শেষ বিচারের দিনে আল্লাহ সুবাহ ফয়সলা করে দেবেন এবং অবিশ্বাসী কুফ্ফারদের জন্য জাহান নামের ফয়সলা হয়ে যাবে সেই দিন তারা আফসোস করে বলতে থাকবে যে হায় যদি আমাদের আকল থাকত যদি আমাদের বিচার বিশ্লেষণ ক্ষমতা থাকত যদি আমাদের বুদ্ধি থাকত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 তারা বলবে যদি আমরা শুনতাম বোধার ক্ষমতা থাকতো আকল থাকতো তাহলে তো আমরা এই আগুনের মধ্যে থাকতাম না তারাই সেই সাক্ষ্য দিবে যে দুনিয়াতে আসলে তাদের কোনো আকলই ছিল না বোধার কোনো ক্ষমতাই ছিল না তারা ছিল মূর্খ কাজে সত্যিকারের হৃদয় সত্যিকারের বোধশক্তি এটা হচ্ছে সেই বোধ যা একজনের যা একজন ব্যক্তিকে হকের দিকে নিয়ে আসে ইসলামের দিকে নিয়ে আসে সেই রানী তিনি পরামর্শ চাইলেন পারিষদর্গের কাছে আলমালার কাছে ব্যবহৃত আলমালা ব্যবহৃত শব্দ যার অর্থ হচ্ছে সমাজের নেতৃত্ব স্থানীয় নেতা গোছের ব্যক্তিরা শাসক শ্রেণী সে রানী তিনি বললেন হে আমার পারিশদবর্গ ইয়া আই হালমালা তোমরা আমাকে এই বিষয়ে একটি মত প্রকাশ করো কি করা উচিত তারপর তিনি বললেন আমি তো কোন ব্যাপারে চূড়ান্ত কোন আদেশ দিই না যতক্ষণ না তোমরা সেই বিষয়ে কোন সাক্ষর প্রদান করছে অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে আমি তো তোমাদের অভিমত গ্রহণ করি এবং যতক্ষণ তোমরা আমাকে কোনো অভিমত না দাও আমি তো এককভাবে কোন সিদ্ধান্ত নেই না অর্থাৎ পরামর্শ বা সুরা ছাড়া তিনি কোন সিদ্ধান্ত নেন না অর্থাৎ তিনি তার কাজে বাকিদেরকেও সম্পৃক্ত করতে চান পারিষদবর্গ কি জবাব দিল পারিষদর্গ পত্রের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 শুরুতেই কেন আমরা সংঘাতের দিকে যাব অন্য কোনো উপায় থাকতে কেন সংঘাত এবং এটা আমরা দেখতে পাই আল্লাহ রসুলামের জীবনীতেও রাসুল্লাহ সাল্লাহামের নীতিও ছিল এটাই তার সম্পর্কেও বর্ণনা করা হয়েছে যখনই আল্লাহ রসুল্লাহলামের সামনে দুইটা অপশন থাকলো দুইটা উপায় থাকত তিনি সময় সহজ উপায়টাকে সহজ অপশনটাকে গ্রহণ করতেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তিনিও চাইতেন না যে সহজ কোনো উপায় থাকা সত্ত্বেও সংঘাতে জড়িয়ে যেতে সেটা কুরারিদের সঙ্গেই হোক বা অন্য সঙ্গেই হোক না কেন নীতি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 রাজাবৎসারা যখন কোন জনপদে প্রবেশ করে অর্থাৎ বিজয়ীর বেশি প্রবেশ করে তখন তারা সেই জনপদকে তছনচ করে দেয় লন্ডভন্ড করে দেয় এবং সেইখানকার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 কিন্তু তিনি জানেন না যে সুলাইমান আল্লাহ ইসলাম তার ভূমিকা রাধাবাসার ভূমিকার থেকেও অনেক ঊর্ধ্বে তিনি আল্লাহ মহামাতার একজন সম্মানিত নবী এবং এই প্রসঙ্গে শাহীানো তিনি বলেছেন যে যখন কোন একটি বিজয়ী শক্তি পরাজিত ভূমিতে যে ক্ষয়ক্ষতিগুলো সাধন করে সেই প্রসঙ্গে তিনি বলেন যে আমরা যদি মুসলিম বিশ্ব আমরা যদি মুসলিম ভূমিগুলোর দিকে তাকাই আমরা দেখতে পাই যে ইউরোপিয়ান শাসকেরা ফ্রেঞ্চ পর্তুগিজ ব্রিটিশরা তারা যখন মুসলিম ভূমিগুলোকে দখল করেছিল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 সম্পদ যদি বিনা যুদ্ধেই সুলাইমান পেতে শুরু করেন রানী সম্পদ পাঠিয়ে দিচ্ছেন তাহলে তো এর মাধ্যমে বোঝাই যাবে যে সুলাইম আল্লাহ একজন সাধারণ রাজা বাদশা সম্পদের কারণে তিনি এই ভূমিকে দখল করতে চাচ্ছেন যখন সেই হাদিয়া সুলাইম আল্লাহ ইসলামের কাছে নিয়ে আসা হল সুলাইমান আলহিসাম তখন তিনি কি বললেন তিনি বললেন তোমরা কি এই সমস্ত ধন সম্পদ পাঠিয়ে আমাকে সাহায্য করার জন্য এসেছো অথচ আল্লাহ যা কিছু আমাকে দিয়েছেন সেটা তোমরা যা এনেছ তার থেকে অনেক অনেক উৎকৃষ্ট অনেক উত্তম সাইজান সুলিমুল্লাহ ইসলাম বললেন তোমরা আমাকে টাকা পয়সা সম্পদ এগুলো উপহার দিতে যাচ্ছ তিনি প্রথম কথা যেটা বললেন সেটা হচ্ছে আল্লাহ সুভা তালা তিনি আমাকে যা দিয়েছেন সেটা তোমরা যা এনেছ তার থেকে অনেক গুণে উত্তম তোমরা আমাকে আর কি দিতে পারো এখানে দাফসির কারগন তারা বলেছেন যে সুলাইমান আল্লাহাম দুনিয়াবি পার্থিব সম্পদের কথা বোঝাননি যদিওবা তার কাছে যে পার্থিব সম্পদ ছিল সেটাও তাদের উপহার উপঢকনের থেকে অনেকগুণে বেশি ছিল শ্রেষ্ঠ রাজত্ব সুলাইমান্লামের অধিকারে কিন্তু সুলাইমান আল্লাহাম যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে নবুবাতের কথা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 আমাকে ক্রয় করা সম্ভব নয় আমাকে এই হাদিয়া তোফা দিয়ে তোমরা খুশি করতে পারবে না দুনিয়া বিয়ে একজন রাজাবাসাকে সম্পদ দিয়ে পারে কিন্তু তোমরা আমাকে এর মাধ্যমে ক্রয় করতে পারবে না খুশি করতে পারবে না তোমরা কতই না উৎফুল্ল বোধ করছো বললেন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 প্রত্যাখ্যান করলেন প্রতিনিধি দল রানী কাছে ফিরে এসে রিপোর্ট জানালো যে সুলাইমান এই ফিরিয়ে একটি হলো। তিনি বুঝতে যে এই ব্যক্তি সুলাইমান আর দশজন রাজা বাদশাহ বা শাসকের মতো নন দুনিয়ালী কোনো সম্পদলোভী কোন ব্যক্তি নন তিনি দুনিয়া চাচ্ছেন না বরং তার উদ্দেশ্য অন্য কিছু হয়তো আরও কোন মহৎ উদ্দেশ্য রয়েছে এটা হচ্ছে প্রথম উপলব্ধি দিনের দিকে রানী বিলক নিয়ে আসার জন্য প্রথম পদক্ষেপ যদিও সুলামান তাকে স্পষ্ট হুমকি দিয়েছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমাদেরকে সেখান থেকে লাঞ্ছিতভাবে বের করে দেওয়া হবে অপমানিত করা হবে আমরা সেনাবাহিনী নিয়ে তোমাদের মোকাবেলা করবো এরপরও রানী চেষ্টা করলেন যুদ্ধে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে বিষয়টা সমাধান করার জন্য সুলাইম আল্লাহ ইসলামের কাছে তিনি পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্ত নিলেন যুদ্ধে না গিয়ে বরং কোন প্রতিনিধি দল না তিনি সরাসরি নিজে যাবেন নিজে গিয়ে দেখা সাক্ষাৎ করবেন এই জন্য তিনি তার সঙ্গীসাথী বহর প্রস্তুত করলেন তাদেরকে নিয়ে তিনি সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা এদিকে রানী ইয়েমেন থেকে সাবা থেকে রওনা দিয়েছেন জেরুজালেমের উদ্দেশ্যে আর ওইদিকে সুলাইমান আল্লাহ ইসলাম জেরুজালেমে তার পারিষদর্গের নিয়ে তিনি সবাই উপস্থিত সেখানে কি ঘটছে দেখুন সুলাইমান তিনি যার পারিষদবর্গকে বললেন হে আমার পারিষদবর্গ তারা আমার কাছে আত্মসমর্পন করতে আসার আগেই কে আছো তাদের সেই সিংহাসনকে আমার কাছে নিয়ে আসতে পারবে হুদহুদ সেই পাখি যখন রিপোর্ট প্রকাশ করেছিল সে তাদের আভিজাত্যের তাদের সাম্রাজ্যের প্রতীক হিসাবে কিসের বর্ণনা দিয়েছিল সাবার সেই সিংহাসনের কথা সিংহাসন তাদের রাজত্বের প্রতীক তাদের গর্ব অহংকার তাদের শ্রেষ্ঠ বিষয় এরকম সিংহাসন শুধুমাত্র সাবার দিয়েছিল যেটা আর কথা ছিল না তাদের একটা ইউনিক প্রতীক সুলাইম আলাহ ইসলাম বললেন যে কে আছো এমন তারা তারা সেখান থেকে এখানে আসার আগেই সেই সিংহাসনকে উঠিয়ে এখানে নিয়ে আসতে পারবে এখন এখানে আমাদের কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন যে সুলাইমন আল্লাহ ইসলাম যে ঘটনাগুলো সংঘটিত করছেন সিংহাসনটাকে সেখান থেকে নিয়ে আসা এবং এই যে রানীর কাছে পত্র পাঠাচ্ছেন বা আরো যে ঘটনাগুলো সামনে ঘটবে কেন তিনি এগুলোকে সংগঠন করছেন কি উদ্দেশ্যে তাফসির কারণ তারা এই উত্তর দিয়েছেন তিনি বলেছেন সৈদান সুলাইমান তিনি চাইলেন তার নবুয়াদকে সেই রানীর সামনে প্রমাণ করতে এবং এই জন্য আল্লাহ সুবাহতাল্লাহ সুলাইমান আল্লাহিস্লামকে যে মজিজাগুলো দিয়েছিলেন সেগুলো তার সামনে উপস্থাপন করছিলেন আম্বি আলহিম সাল্লাম তাদের তারা যে সত্যিকারের নবী এটার জন্য আল্লাহ সুহামতাল আল্লাহ তাদেরকে কিছু মদিজা দিয়ে থাকেন যে মদিজাগুলো তারা সংগঠিত করেন প্রমাণ হিসেবে তারা হচ্ছেন সত্যিকারের নবী ঠিক তেমনি ভাবে সাহেজানা সুলাইমন আলাহ ইসলামের ক্ষেত্রে তার গোটা সাম্রাজ্য ছিল তার মদিজা তার রাজত্ব তার শক্তি ক্ষমতা এটাই হচ্ছে তার নবত্বের প্রমাণ কাজী এই প্রমাণকে সুলাইমান আল্লাহ ইসলাম ব্যবহার করতে চাচ্ছেন যেটা সেই রানীর হয়তো ইসলাম গ্রহণের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে সুলাইমান আলাহিসাম আল্লাহ কাছে এটাই দোয়া করে বলেছিলেন আল্লাহ তুমি আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ কোনদিন লাভ করতে পারবে না শ্রেষ্ঠ সাম্রাজ্য সুলজামানা ইসলামের রাজত্ব তার সাম্রাজ্য এটি হচ্ছে তার মৌজিদা এগুলোকে ব্যবহার করে তিনি সেই রানীকে ইসলামী থেকে আহ্বান করতে চাচ্ছিলেন যেমন তিনি বুঝতে পারেন যে তিনি কোন সাধারণ বাদশাহ নন সাধারণ কোন রাজা নন বরং তিনি একজন আল্লাহ নবী কাজেই সেই রানী ইএমএন থেকে যখন জেরুজালেমে এসে পৌঁছাবেন তার আসার আগেই জেরুজালেম থেকে পৌঁছাতে হবে ইয়েম এনে থেকে আবার আসতে হবে জেরুজালেমে তারা পৌঁছানোর আগেই সেই সিংহাসনকে এখানে নিয়ে আসতে হবে নিঃসন্দেহে এটা বেশ আশ্চর্যজনক একটা বিষয় প্রথমে কে এই কাজ করতে চাইল প্রথমে যে কাজ করার জন্য রাজি হল সে হচ্ছে ইফরিত মিনাল জিন ইফরিদ এই শব্দের অর্থ আমরা বলতে পারি এভাবে যে কোনো একটি কাজে সুদক্ষ বিশেষজ্ঞ এক্সপার্ট কোনো একটা কাজ করতে করতে যখন সর্বোচ্চ পর্যায়ে কেউ পৌঁছে যায় তাকে বলা হয়ে থাকে ইফরিত ইফরিত মিনাল জিন জিনদের মধ্যে সবচেয়ে সুদক্ষ ইফরিত সে বলল সে এই কাজ করার জন্য তৈরি এবং সেই প্রস্তাব দিয়ে বললেন একইফ্রিত শক্তিশালী এক দিন সে বলল আপনার বর্তমান স্থান থেকে আপনার এই মজলিশ থেকে উঠার আগেই সেটাকে আমি আপনার কাছে নিয়ে আসবো অবশ্যই আমি এই বিষয়ের উপরে বিশ্বস্ত অবশ্যই আমি এই বিষয়ের উপরে ক্ষমতাবান সেই দিন নিজের যোগ্যতা নিজের সিবি সে প্রেজেন্ট করছে সুলাম আলাহ ইসলামের কাছে এবং যোগ্যতা প্রমাণ দিয়ে বলছে আমি বিশ্বস্ত আমি ক্ষমতাবান আপনার এই দরবার থেকে উঠার আগে সিংহাসনকে আমি নিয়ে আসার ক্ষমতা রাখি এবং সুলাইমুল্লাহ ইসলামের দরবার সম্পর্কে বলা হয়ে থাকে সাইদিনা সুলাইমুল্লাহ ইসলাম তার মাজলিসুল কাদা সেখানে বসতেন ফজর থেকে জুহর পর্যন্ত এই সময়টা তিনি রাজকার্য সভা পরিচালনা করতেন তার যে সংসদ তিনি সেটাকে পরিচালনা করতেন যে প্রস্তাব দেয়া হয়েছিল তার ভিত্তিতে আমরা বলতে পারি যে সিংহাসন নিয়ে আসার জন্য যে সময় বরাদ্দ করা হয়েছে অর্থাৎ সেই জিন বলছে যে আপনি আপনার সভা থেকে ওঠার আগেই আমি আপনাকে সিংহাসন এনে উপস্থাপন করব। এর থেকে আমরা বুঝতে পারি যে কয়েক ঘন্টা সময় সে চেয়েছিল তার মানে বোঝা যাচ্ছে জেরুজালেম থেকে ইয়েমেন যাওয়া ইয়েমেন থেকে আবার জেরুজালে ফেরত আসা এর জন্য সময় চেয়েছে সে কয়েক ঘণ্টা চার থেকে পাঁচ ঘন্টা বর্তমান সময় আমরা দেখতে পাই এই দীর্ঘ দূরত্ব পালিয়ে দেওয়ার জন্য উরুজাহাজে করেও এই একই রকম সময় লাগে কাজেই সেই ইফরিত মিনাল জিন তার গতিবেগ ছিল সেই একই রকমের আল্লাহ আলাম এই কাজ করতে তার কতটুকু সময় লাগত কিন্তু বলা হয়ে থাকে যে ফজর থেকে জোহর পর্যন্ত সুলেমুল্লাহ ইসলাম দরবারে বসতেন সেই সময়টাই সে চেয়েছিল কয়েক ঘন্টা সময় যেই সময়ে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 আল্লাহ সুহামুল্লাহ বলেছেন আল্লা ইন্দাহ মিনাল কিতাব এই প্রস্তাব দিয়েছে এমন এক ব্যক্তি যার কাছে রয়েছে ইলমুল মিনাল কিতাব কিতাবের জ্ঞান তার কাছে রয়েছে সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে জ্ঞানের শক্তি এটা ফুটে ওঠে যার মধ্যে জ্ঞান ছিল সেই জিন্দের মধ্যে যে সুদক্ষই ফ্রি তার থেকে একটা ভালো প্রস্তাব নিয়ে আসলো আল্লাহ সুহামতলা করে বলেন যার কাছে আল্লাহর কিতাবের ইলম ছিল ইলমুল মিনাল কিতাব ছিল সে বলল আপনার চোখের পলক ফেলার আগেই সেটাকে আমি আপনার কাছে নিয়ে আসব। চোখের পলক ফেলার আগেই সেই সিংহাসন আমি আপনার সামনে এসে উপস্থাপন করব ইলম ইলমের ক্ষমতা আমরা জানি ইলম হচ্ছে শক্তি নলেজ ইজ পাওয়ার কিন্তু সেটা কি ধরনের ইলম ছিল কি ধরনের জ্ঞান ছিল এর বিস্তার এর বিস্তারিত বর্ণনা কারণ আল্লাহ শুধুমাত্র এতটুকুই বর্ণনা করেছেন কিতাবের ইলম ইলমুল মিনাল কিতাব এখন এটা কোন কিতাব দাবুল্লাহ ইসলামের কিতাব নাকি অন্য কোনো কিতাব এই বিষয়ে আমরা আলোচনায় অগ্রসর হব না কারণ এটা হচ্ছে ইলমুল গাইব বা আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত যেটা শুধুমাত্র আল্লাহ সুহামতাল আল্লাহ জানেন অদৃশ্যের জ্ঞান এক্ষেত্রে আমরা কোন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 তাহলে আমরা বুঝতে পারি এটাও একটা প্রমাণ সুলমান ইসলামের রাজত্ব কত শক্তিশালী ছিল যেটা সেই যুগে চিন্তাও করা যায় না চোখের পলকে সিংহাসন সেই ইএমএম থেকে জেরুজালে আল্লাহ সুকমাত তাকে নিয়ে আসার ক্ষমতা দান করেছিলেন এরকম একটা ঘটনা সংঘটিত হল প্রথম রিয়াকশন কি সুলাইমানের সুলেমান ইসলাম তিনি যখন দেখলেন তা তার সামনেই দাঁড়ানো সিংহাসন তখন তিনি বললেন এটা হচ্ছে আমার রবের অনুগ্রহ তিনি সেই কৃতিত্ব এই ক্রেডিট সেই জ্ঞানী ব্যক্তিকে দিলেন না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 সেগুলো আমাদের নিজেদের দোষী আসে যা কিছু ভালো এটা ঘটে আল্লাহর পক্ষ থেকে এরপর সাইদিনা সুলাইমন আল্লাহ সাল্লাম তিনি বললেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ নাও কৃতজ্ঞ সেটা দেখার জন্য আল্লাহ সুবহামতাল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন এগুলো সবই হচ্ছে আমার জন্য পরীক্ষা এটা দেখার জন্য যে আমি কৃতজ্ঞতা আদায় করছি কিনা এরপর তিনি বললেন যে কৃতজ্ঞ হয় সে নিজের জন্যই কৃতজ্ঞ হয় নিজের নফসের উপকারের জন্যই কৃতজ্ঞ হয় তখন আমরা আল্লাহ মহতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ মহতাল্লা সুক্রিয় আদায় করি এর মাধ্যমে আমরা আল্লাহ সুমতাল্লা কোন উপকার করি না বরং আমরা আমাদের নিজেদেরই উপকার করে থাকি এবং তিনি আরো বললেন আর যে ব্যক্তি প্রত্যাখ্যান করে কুফরি করে সে যেন জেনে রাখে আমার মালিক সব ধরনের অভাব থেকে মুক্ত এবং একান্ত মহানুভব আল্লাহ মহামতাল্লাহ তিনি সব ধরনের অভাব থেকে মুক্ত আল্লাহ সুহামতাল্লাহর কোন চাহিদা নেই কাজে আপনি যদি আপনার কৃতজ্ঞতা প্রকাশ না করেন আমাদের জেনে রাখা উচিত এতে আল্লাহ মহামতাল্লাহ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 আল্লাহ সুহামতাল দিনের জন্য আমাকে দরকার নেই আপনাকে দরকার নেই কাউকেই দরকার নেই আল্লাহ সুভাত কারো জন্য মুখাপেক্ষী নন বরং আমরা আল্লাহ সুভানতাল মুখাপেক্ষী আমরা আমাদের নিজেদের উপকারের জন্য এই কাজগুলো করে থাকি যেগুলোর মাধ্যমে আমাদের উপকার হয় সাইদিনা সুলাইমান ইসলাম তিনি বললেন সিংহাসন যখন সামনে এসে গেল তিনি বললেন তার সিংহাসনের আকৃতি কিছুটা পরিবর্তন করে দাও সামান্য কিছু সৎসজ্জা পরিবর্তন করো কিছুটা পরিবর্তন করো কেন আমরা দেখব সে সত্যিই এটাকে শনাক্ত করতে পারে কিনা নাকি সে তাদের মধ্যে সামিল হয়ে যায় যারা কোন পথে দিশা পায় না পরিবর্তন করে নিয়ে আসা হল সিংহাসনের চেহারায় সামান্য কিছু পরিবর্তন মূল কাঠামো একই থাকলো সিংহাসনের যে সৌন্দর্য যে স্ট্রাকচার সেগুলোর কোন পরিবর্তন ঘটল না অপ্রত্যাশিত কোন পরিবর্তন আসলো না শুধু সামান্য কিছু পরিবর্তন আসলো এরপর যখন ইএমএন থেকে সফর করে রানী রেবুজ আলম এসে পৌঁছালেন তাকে জিজ্ঞাসা করা হল সিংহাসন দেখিয়ে দেখুন তো আপনার সিংহাসন দেখতে এইরকমই ছিল কিনা এখানে একটি সহজ প্রশ্ন করা হয়েছে যে এটা কি আপনার সিংহাসনের মতো ইয়ে জন্য হ্যাং অথবা না এই ধরনের একটা প্রশ্ন সরাসরি যে একটা উত্তর তিনি দিতে পারতেন আরেকটি বিষয় লক্ষণীয় যে বিষয়টা নিয়ে তাদের মধ্যে গর্ব ছিল অহংকার ছিল সাবার সেই বিশাল সিংহাসন একই রকম একটা সিংহাসন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 একটি খুবই কৌশলী উত্তর দিলেন ডিপ্লোম্যাটিক আনসার দিলেন হ্যাঁ না কিছুই বললেন না বললেন তিনি বললেন এটা তো দেখতে একই রকম মনে হচ্ছে হ্যাঁ অথবা না মাঝামাঝি একটা উত্তর দিলেন আল্লাহ সুমাহতাল্লাহ কুরআ বলেছেন সুল্লাম আল্লাহ ইসলাম বললেন এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক ইল এসে পৌঁছে গেছে এবং আমরা আল্লাহ সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি সেই রানীকে যে জিনিসটি আনতে বাধা দিয়েছিল সেটা ছিল আল্লাহ সুমতাল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করা কাজেই এতদিন পর্যন্ত সে ছিল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 সেটা ছিল প্রথম স্টেপ সেই রানীকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য অবিকল সেই সিংহাসন যখন তার সামনে উপস্থাপন করা হল তিনি বলতেও পারছেন না যে এটা তো আমারই সিংহাসন কারণ কিভাবে নিয়ে আসা সম্ভব তিনি সেই সাথে সাথে ইএমএন থেকে রণ দিয়েছেন এই সময়ের মধ্যে দুইবার সে পথ অতিক্রম করা দেরুজাল্যান্ড থেকে ইএমএন এ যাওয়া ইএমএন থেকে আবার সিংহাসন নিয়ে আসা এটা তো সম্ভব নয় আবার দেখতে একই রকম মনে হচ্ছে কাজেই অবিকল সেই সিংহাসনকে রানীর সামনে উপস্থাপন করা সুলাইমুল্লাহ ইসলামের রাজত্বের যে শক্তি এটাকে তার সামনে প্রদর্শন করা এটা ছিল আরেকটি স্টেপ সেই রানীকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য তাকে বলা হল সুলামুল্লাহাম তাকে বললেন সুলামুল্লাহাম তৃতীয় স্টেপ তাকে দিলেন যার মাধ্যমে তিনি ইসলামে প্রবেশ করতে পারেন তাকে বলা হল স্যার হে প্রবেশ কর এই শব্দের অর্থ হচ্ছে সুলামুল আলাহিস্লামের একটি বিশেষ প্রাসাদ ছিল স্ফটিক নির্মিত প্রাসাদ কাছের প্রাসাদ এক ইউনিক স্থাপনা সেই প্রাসাদে বেশ আশ্চর্যজনক কিছু বিষয় ছিল তার মধ্যে একটা হচ্ছে সেই প্রাসাদের তলদেশ প্রসাদের মেঝে মেঝেটা ছিল স্বচ্ছ স্ফটিক বা কাচের তৈরি সেই নিচে কি আছে সে দেখা যাচ্ছে সেই প্রাসাদের নিচে মেঝে নিচে বয়ে যাচ্ছে নদী বয়ে যাচ্ছে ঝর্ণা অর্থাৎ থেকে বানানো হয়েছে পানির উপরে সুভানল্লা কাচের মেঝে এবং এমন কাজ যেটাকে সেই সময় মানুষ হয়তো তখনও তারা জানত না স্বচ্ছ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 এতগুলো আয়োজন সুলাইমান কেন সেই রানীকে দেখানোর জন্য যে আল্লাহ সুবাহ তাকে কি কি নিয়ামত দিয়েছেন আল্লাহ সুবাহ যে মৌজিদাগুলো দিয়েছেন প্রমাণ হিসেবে সুলাইমান্লামের নবুয়াতের সেই প্রমাণগুলোকে তিনি ব্যবহার করেছেন সেই রানীকে দিন বুঝতে সাহায্য করার জন্য সাইদিনা সুলাইমান আল্লাহ ইসলাম তাকে বললেন এটা হচ্ছে একটি স্ফটিক নির্মিত প্রসাদ। এই তথ্য এই উপস্থাপনা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 আল্লাহ রব্বুল আলমিনের প্রতি সেই রবের প্রতি করতে স্বীকৃতি দিলাম তিনি জগৎ সমূহ রব রানী নিজেকে সমর্পণ করলেন বিশ্ব জগতীর পালনকর্তা আবাস আলার কাছে তিনি হয়ে গেলেন মুসলিম হয়ে গেলেন আত্মসমর্পিত এখন এই ঘটনার যদি সঠিক ডিরেকশন আমাদের জানা না থাকে তাহলে এখান থেকে আমরা কখনোই শিক্ষাগুলোকে গ্রহণ করতে পারবো না শাহেখানো আর তিনি বলেন আমরা আগেও বলেছি এর বাইরে আমরা জানি না এর বাইরে আমরা বর্ণনা করব না ইসলাম গ্রহণ করার পরে পরবর্তী ঘটনা কি ঘটেছিল কারণ সেই সম্পর্কে অনেক ধরনের কল্পকাহিনী কেচ্ছা কাহিনী রূপকথা প্রচলিত রয়েছে যেগুলোকে নিশ্চিতভাবে বলার জন্য প্রমাণ বা দলিল নেই। বলে থাকে সুলাইমান বিলগিসকে বিয়ে করেছেন অর্থাৎ সমস্ত ঘটনাগুলোকে তারা নিয়ে যান একটি সম্পূর্ণ ভিন্ন ডির্যাকশনে সুলাইমান আল্লাহ ইসলাম ঘটনাগুলোকে সংঘটিত করলেন আল্লাহ সুমতালা দেয়া তহফিক অনুসারে একজনকে ইসলামের দিকে তিনের দিকে নিয়ে আসার জন্য আর মানুষেরা কাল্পনিক কেচ্ছা কাহিনী তৈরি করে পুরো ঘটনার ডিরেকশন ঘটিয়ে দিল দিকে আরেকদিকে একটা প্রেম কাহিনী কাজে এই কাল্পনিক কেচ্ছা কাহিনীগুলো নিয়ে আমরা কখনোই মাথা খামাবো না বা সময় নষ্ট করব না কারণ এগুলো সত্যি নয় যার কোনো ভিত্তি বা দলিল নেই এগুলো আল্লা মহামতালার আম্বিয়াদের উপরে আরোপ করা অসম্মানজনক কিছু বর্ণনা কাজে এগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে আল্লাহ মহামতাল্লাহ কেন এই ঘটনাগুলো কোরআন আমাদের সামনে উল্লেখ করেছেন কারণ যেন আমরা এগুলো থেকে ইব্রাহ শিক্ষা গ্রহণ করতে পারি ইব্রাহ মানে হচ্ছে শিক্ষা বা নির্যাস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 কল্পের সার অংশ ঘটনার সার অংশ হচ্ছে এটাই আল্লাহ সুমতওয়াল সাইদিনা সুলাইমান আল্লাহ ইসলামকে যে সুবিশাল নিয়ামতগুলো দিয়েছিলেন বড় বড় নিয়ামতগুলো দিয়েছেন যে রিসোর্সগুলো দিয়েছেন সম্পদ দিয়েছেন সবগুলোকে সুলাইম আল্লাহ ইসলাম ব্যবহার করেছেন দিনের খেদমতে এমনভাবে ব্যবহার করেছেন যা দেখে সেই সূর্য পুজারী বিলকিস সাবার রানি সেই ইসলাম কবুল করেছিল মুসলিম হয়ে গিয়েছিল এটাই হচ্ছে এই ঘটনার সব থেকে বড় শিক্ষা আমাদের সম্পদ আমাদের রিসোর্স আমাদের সক্ষমতাকে আল্লাহ মামতো আমাদেরকে দিয়েছেন বস্তুগত কিংবা যে কোনো কিছু সবগুলোকে দিনের কাজে ব্যবহার করা এই জন্য আমাদের কৃপায় এক খ্য বর্ণনা করা হয়েছে ধনীদের সামনে কিয়ামতের দিন আলাহ সু মোহাম্মতোল্লাহ দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবেন সাঈদিনা সুলাইম আল্লাহ ইসলামকে কারণ তার যে ধন সম্পত্তি যে নিয়ামত এই সবগুলোকে তিনি ব্যবহার করেছেন দিনের কাজে দিন এক মতে وَصَلَى اللَّهُ تعالى على عَلَىٰ محمد وعلى وَعَلَىٰ آلِهِ وسلم سَلَّمْ نَسْلِمًا كَسِيرًا رَيْنْدَوَسْ <تصفيق> مِدِيَا الْأَنَنَا پُجَكْشْنَبُرْ كَي جَانْتَي بِزِيطْ كُرُونَ www.raindropsmedia.org اثبا Facebook page www.facebook.com slash raindropsmedia اثبا YouTube channel www.youtube.com slash